নাজিল বা অবতরণ হওয়ার ক্রম অনুসারে সপ্তম সুরা ছিল সুরা এবং এর পরবর্তী নাজিলের ক্রম অনুসারে অষ্টম সুরা হচ্ছে শু হোমফিয়ালেমনি বলছেন হকির ইনফাতে জিক্র সৈয়দাই বলছেন স্মরণ করিয়ে দিন যদি সেটা ফলপ্রসূ হয় এবং যে ভয় করে সে অবশ্যই উপদেশ গ্রহণ করবে আর এই উপদেশ থেকে দূরে থাকবে সেই ব্যক্তি যে নিতান্তই হতভাগা তুমালা ইয়ামু তুফি ওয়ালা ইহিয়া যারা অচিরেই প্রবেশ করবে সেই মহা অগ্নিতে মহা আগুনে নারঅল কুবরা সেখানে তুমালুফিহা ওয়ালা ইহিয়া এবং সেখানে এমন এক অবস্থায় তারা থাকবে যেখানে তারা মরবেও না বাঁচবেও না তারা সেখানে থাকবে জীবন মৃত অবস্থায় এই সুরাটিতে আল্লা রাব্বুল আলমিন কেয়ামত তথা পরকালের এক নতুন দৃশ্যের ছবি আমাদের সামনে রেখেছেন এক অনুভূতি চিত্র আমাদের সামনে স্থাপন করছেন এর আগে এই দৃশ্যটি বর্ণনা আলু শুভ তাল্লা প্রদান করেননি তিনি মহা অগ্নি না রুলকুবুরা বা জাহান নামের আগুনের এমন এক আজাবের চিত্র আমাদের সামনে রাখছেন যা প্রত্যেক মানুষকে অক্ষম করে ছাড়বে সে মৃত্যু বরণ করবে না আবার জীবিত অবস্থাতেও সে থাকবে না এই বর্ণনাটির একটি অংশ অনুভব করা যায় অন্য দিক থেকে তাতে রয়েছে এমন একটি অবস্থার বর্ণনা যা অনুভব করাও সম্ভব নয় যে অংশটি অনুভব করা যায় তা হচ্ছে না রুলকুবুরা বা এক মহা অগ্নি বিশাল প্রকাণ্ড অগ্নিকুণ্ডের ছবিকে সেই আগুনের মাধ্যমে যাদেরকে শাস্তি প্রদান করা হবে সেখানে তারা মৃত্যু পাবে না মৃত্যুর মাধ্যমে এই আগুন থেকে তারা বেঁচে যাবে সেই সুযোগও তারা লাভ করবে না আবার সেখানে মৃত্যু ঘটছে না এই কারণে তারা জীবিত অবস্থায় থেকে জীবনের স্বাদ অনুভব করবে সেই সুযোগও তারা লাভ করবে না কাজেই এই অনুভূতি হচ্ছে অদৃশ্য অনুভূতি যাকে অনুভব করাও সম্ভব নয় এমন এক মানসিক অবস্থা যেখানে মৃত্যুবরণ করেও কোনো ব্যক্তি মানসিক শান্তি ভোগ করার সুযোগ লাভ করতে পারবে না আবার সে বেঁচে থেকে জীবনের স্বাদকেও উপভোগ করতে পারবে না বরং সে থাকবে জীবন এবং মৃত্যুর মধ্যস্থলে অনন্তকাল এই অবস্থায় এই আজাবের বর্ণনায় হয়তো দীর্ঘ রচনা লেখা সম্ভব কিন্তু এই একটি ক্ষুদ্র বাক্যে আল্লাহ সুকালা যেভাবে বর্ণনা করেছেন সেখানে তারা এরপর বাঁচবেও না মরবেও না তারা থাকবে জীবন মৃত অবস্থায় এর মাধ্যমে যে গভীর মর্ম আল্লাহ রব্বুল আলমীন তিনি ব্যক্ত করেছেন তা কোনো মানুষের পক্ষে দীর্ঘ রচনাতেও লেখা সম্ভব নয় মানুষের অভিজ্ঞতা অনুভূতি সীমাবদ্ধ মানুষ হয় নিজেদেরকে জীবিত কিংবা মৃত এই দুইটির একটি মনে করে থাকে কিন্তু এখানে এমন এক চিত্রের সন্ধান আল্লাহ সুমাহাত উপস্থাপন করেছেন যেখানে মৃত্যু নেই জীবনও নেই गोभीर ये आयतर माध्यमेत गभर एक विस्यपूर्ण भयभीपूर्ण अनुभूति मध्य सृष्टि सामने आल्लासुमाताला स्थन करती मानव मन अस्थिरता सृष्टि होते बास्तव जगते जर को तुलना नहीं सीमा नहीं कल्पना राज्य को सीमा नहीं कारण आल्लासुहा इन्ना प्राथिकरा कई हे नबी आपनी उपदेश प्रदान करते थकून जोदेश प्रदान फलप्रसू है আপনি সাবধান করতে থাকুন তাদেরকে স্মরণ করিয়ে দিতে থাকুন এই পরিণতি সম্পর্কে আজাবের ভয় দেখিয়ে যা অবশ্যই সংগঠিত হবে আপনি উপদেশ প্রদান করতে থাকুন এই শাস্তিগুলোকে যারা ভয় করে তারা অবশ্যই উপদেশ গ্রহণ করবে কাজে হে নবী আপনি এমন অন্তর অবশ্যই লাভ করবেন যে অন্তর গুলো এই আয়াতের কারণে ভয়ে বিগলিত হয়ে যায় আবার বিপরীতে এমন অন্তরও আপনি লাভ করবেন যারা নিতান্তই দুর্ভাগা হতভাগা এবং তারা এই উপদেশগুলো থেকে মুখ ফিরিয়ে নেয় কুবরা। এবং সেই সমস্ত লোকেরাই প্রবেশ করবে সেই মহা আগুনে এবং সেখানে তারা মরবেউ না বাঁচবেও না থাকবে জীবন মৃত অবস্থায় আমরা আল্লাহ সুহামত আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে সেই ভয়ঙ্কর অবস্থা থেকে রক্ষা করেন আল্লাহ মাহামিন وصلى الله تعالى على سيدنا محمد وآله وصحبه وسلم والحمد لله رب العالمين